সম্মানিত দশসা বায় আমরা যেই শহরে আছি এই শহরটির নাম হলো দায়ের ইসলামের ইতিহাসে প্রসিদ্ধ সেই গায় গায়বনগরীর একটি পাহাড়ের মানুষে আমরা এখানে আছি সামনে একটি মসজিদ আমাদের মসজিদ অনেক প্রাচীন আমলের একটি মসজিদ একটি মসজিদ এটাকে কেউ কেউ মসজিদে আসল আসবো করেন আবার কেউ কেউ মাসজিদে তো এখানে ঐতিহাসিকজন বিভিন্ন রকম বক্তব্য এখানে দিয়েছেন আসলে সঠিক তথ্য আল্লাহ আলম সাবাম আল্লাহ রবুল্লা আলমীনে ভালো জানে তবে এই ঘটনাটির শুধু যেটি আমরা অসংখ্য শনি হাদিসের মালকুমে পাই যে রাসল সাল যখন এই টাইপে দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন যখন নবী ইসলাম দেখলেন যে পক্কানগরীতে আর কেউ নবী সাল্ল ইসলামের দাওয়াত গ্রহণ করার মতো আর তেমন কেউ নেই তখন নবী মনে করলেন যে তিনি এই নগরীতে আসলে হয়তো তায়েবের লোকেরা ইসলাম গ্রহণ করবেন ইসলাম কবুল করবেন কারণ রাসুল্লাহ সাল্লাহ ইসলাম এই তায়েবেরই বৌ সাত বললে শৈশব আলমারিত পালিত হয়েছিলেন তিনি এই আশা এখানে তাওয়াল নিয়ে এসেছিলেন অনেক কষ্ট করে সাথে জায়দবিন আর সার আদি আমরা নিয়ে এসেছিলেন এই তায়েফের তদন্ত তৎকালীন তিনজন বড় বড় নেতা তাদের কাছে রসল্লাহ ইসলাম আশা করেছিলেন এই জনের যে কোন একজন যদি ইসলাম খবর করেন ইসলামের তাহলে হয়তো আল্লাহ সোমান আল্লাহ দিনকে দিনের বিজয়কে সহজ করে দিলেন কিন্তু দেখা গেল এর বিপরীত আসলেন আর আসার পরে দাওয়াত দেওয়ার পরে পঁয়ত্রিশজন নেতা এলাকার যুবকদেরকে লে নিয়ে দিলেন এলাকার যুবকেরা রসুল্লাহ সাল্লাহ ইসলামকে কঠিনভাবে নির্যাতন করলেন পণ্য রসুলুল্লা ইসলামকে পাথর নিক্ষেপ করল রসুল্লাহ রাস্তায় পাগলের মতো টানাটানি করল রসুল্লাহামের শরীরের উপরে করা চাইবেন হার আসার আদি আল্লাহ আহমুখেও অনেকদিন চেতন আল্লাহ রসুল সাল্লি ইসলাম এই কেউ ঐতিহাসিকেরা মধ্য বলেন যে এই পাহাড়ের দেশে এসে এখানে রসুল্লাহ ইসলাম সে যদি পাহাড়ের গেছে তবে তো সঠিক তথ্য নয় আল্লাহ মানুষ জানেন তো এখানে ষ্ট হয়ে তখন এখানে বস্তু ছিলেন আর শরীরের থেকে রক্ত মুসতেছিলেন আর রসুল্লাহাম বলতেছিলেন আল্লাহ আল্লাহ আপনি এই দায়ের পাশে কি দায়ের তান করুন কারণ তারা জানে না তারা বুঝে না বুঝে না জেনে তারা আমার প্রতি এই নির্যাতন করেছে আর জিবরিল আলাই সালাম এসে হাজির হয়েছিলেন বলছিলেন ইয়ার রসুল আল্লাহ সাল্লিসাম পাহাড়ের ফেরাস্তা আমি নিয়ে এসেছি তারা আমার সাথেই আছে আপনি যদি বলেন এই তায় পাশিকে দিক থেকে পাহাড় দিয়ে তাদেরকে ধ্বংস করে আল্লাহর আজাবে ধ্বংস করে দেওয়া হবে কারণ তারা আল্লাহ রসুলামের গায়ের উপরে হাত দিয়েছে কেজুর সোলোল্লাহ সাল্লা ইসলাম বলেন যে এই জাতি যদি ধ্বংস হয়ে যায় হ্যাঁ এইভাবে প্রত্যেক জাতিকে যদি বদমা দিয়ে ধ্বংস করে দেওয়া হয় তাহলে আল্লাহর দিন জমিনে কারাই পালন করবে এই কাউম হয়তো আল্লাহর দিন গ্রহণ করে নাই কিন্তু পরবর্তী প্রজন্ম আল্লাহ রবুল্লা আলমেনের তিন গ্রহণ করবে এবং এখান থেকে দিনের মুজাহিদ তৈরি হবে দিনের আলেম তৈরি হবে দিনের বড় বড় মোবাল্ল তৈরি হবে আলহামদুলিল্লাহ আজকে তা দায়ত্ন করি একটা মুসলিমদের শহর ইমানের শহর হয়ে গিয়েছে এবং এই তায়েব থেকে হাজার হাজার মুজাহিদ সাহাবাইকার তাবেন কেরাম তৈরি হয়েছেন বড় বড় আলেম তৈরি হয়েছেন সম্মানিত বায়ু মহরাম তো আমরা তাইফের ঘটনা সবসময় শুনি আমরা আমরা তাইফের ঘটনা আসলে এত হৃদয় বিদারক যেটা আমাদের চোখে পানি আসে প্রত্যেক জমিনের এই ঘটনা শুনলেই চোখে পানি আসে আয়সা রবি আল্লাহ একবার জিজ্ঞাসা করছিলাম জিয়া রসুল আল্লাহ আপনার কি জীবনে কখনো বসন্ত রোগ আপনার শরীরে তো দাগ কেন আল্লাহ রসুল সাল্লাই ইসলাম কেঁদে উঠলেন কেদে উঠে বললেন আয়সা এগুলো বসন্তের দাগ নয় এগুলো দায়ের লোকেরা আমাকে যে পাথর নিক্ষেপ করেছিল আমার শরীরে সে পাথরের দাগগুলো অভাব আল্লাহ রসুসাম কত কষ্ট করে আমাদের জন্য দিন রেখে গিয়েছেন আজকে সেই দিনে অবহেলার দিন থেকে গা সম্মানিত ভাইরা এখানে যে মসজিদটা দেখছেন এই মসজিদে আবার অনেকে এসে জীবিত সেরে আপনার কাজ করতেছে কেউ এসে এখানে হাত স্পর্শ করতেছে কেউ জমা দিতেছে এই মসজিদটি অনেক মনে করতেছে এসে বরকত উদ্দেশ্যে চলা আদায় করতেছে আল্লাহ মাস্জিদ হিসাবে প্রাণেতন আদায় করা যায় কিন্তু এর বাহিরে সময় চলা আদায় করা যায় কিন্তু আলাদা কোনো বিষয়ের বরফত মনে করে এখানে ফচিলন যে রক্ত জড়িয়ে আল্লাহ রসুল আমাদের কাছে গিয়েছে। সেই দীট কে মজবুত করে শক্ত করে আল্লাহ করা আমি আর